থেকে আজকে লেসন পর্যন্ত এমন আটত্রিশটি শব্দ শিখেছি যা কুরআনে প্রায় চোদ্দ হাজার বার এসেছে আমরা জানি আরবিতে তিন ধরনের শব্দ রয়েছে হার্ফ আরবিতে যে কোন শব্দ যদি বিশেষ পদ বা ক্রিয়াপদ না হয় তাহলে সেটা হল হার্ফ যেমন লি বা লা মানে জন্য মিন মানে থেকে আলা মানে উপর আন মানে যে, ইননা মানে নিশ্চয়ই এই ধরনের আরও শব্দ রয়েছে প্রথমে লি বা লা আলোচনা করি উদাহরণ হিসেবে বলা যায় আল্লাহামদুল্লা যার অর্থ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা তো কেবল আল্লাহর জন্য যেহেতু লি বা লা মানে জন্য তাহলে লহু মানে তার জন্য পুরুষবাচক। বাচক মানে তাদের জন্য পুরুষ লাহা মানে তার জন্য স্ত্রীবাচক। তাহলে অনুবাদ করার চেষ্টা করুন দেখি লহু মানে তার জন্য লাহুম মানে তাদের জন্য লাহা মানে তার জন্য তাহলে আমার সাথে এবার টি দিয়ে বলার চেষ্টা করুন দেখি লহু লহু লাহা তবে ডায়লগ শেখার আগে আমরা নতুন কিছু শব্দ শিখবো আ! একটি প্রশ্ন পদক শব্দ যার অর্থ কি আহাজা আহাজা মানে এটা কি ধরুন আমি আমার বন্ধুর বই খুঁজে পেলাম তাহলে আমি জিজ্ঞেস করব এটা কি তার জন্য তাহলে বলবো আহাজা লাহু। আপনি উত্তরে বলবেন নাম হাজা লহু তাহলে আমার সাথে বলার চেষ্টা করুন দেখি আহাজা আহাজা লাহুম লাহুম নাম নাম লাহা, আহাজ আহাজ এবার আরবিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখি লাহুম আহাজ আহাজ আহাজ এবার আমার এবং আপনার ব্যাপারে কিছু কথা বলি লাকা লাকা মানে তোমার জন্য লি মানে আমার জন্য লাকুম মানে তোমাদের জন্য লানা মানে আমাদের জন্য তাহলে এবার টিপিআই দিয়ে বলার চেষ্টা করুন দেখি মানে মানে লি আমার তাহলে আমি যদি বলি আহাজা হাজা লি আহাজ نعم, نعم حزا, حزا لنا, لنا أحزا لك نعم, نعم حزا, حزا لي. لكم نعم, نعم حزا, حزا لنا تحالياتكي پورجن توي پوروبرتی پوربودك هر اون رد رائلو السلام علیکم ورحمت الله